وعليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ ইহ ইহদ হোল শরী কাল সহদুন্ন মোহমদুর অজ্যুহীন মনুকু্লাহ কত কলতমো তু ইলহং মুসলিম Ya hanna sutta koo rabba ku mullladiwalaqa qum min naps waida Min napssi waidati u wawalaqa min ha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 ুহ্লদীন মনুকু্লাহবুল কৌলং সদীদ ইুসলিহল আলকুম দু মই হোলহ পদিম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 وَكُلَّ بِدْعَةٍ دَلَالَةٍ وَكُلَّ دَلَالَةٍ فِي النَّارُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ কমা ইব রাহিমালি ইব রাহি ইহম আল্লাহমারিক মোহাম্মদ আলি মোহাম্মদ কামাবারাক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাকাহমি দুমমাজিদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ অন্তর্গত থপুর দক্ষিণ পাড়া আহলে হাদিদ জামে মসজিদের উন্নতি কল্পে সমাজবাসীদের উদ্যোগে আয়োজিত এই ফজিলতময় মোবারকময় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কেরাম মজ মোকার মুরব্বিয়ান আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু বাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বনের আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত शेष पर्यान सुन्ना कथा बार्ता बोल रही कनकने शीतर मध्य আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে সাথে। এই ওয়াজ মাহফিলে বসে থাকার যে মহান দিয়েছেন সে মহান রব্বল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা আমার সম্মানিত বাই ও বোনেরা আলহামদুলিল্লাহ রাত্রি অনেক হয়েছে এ পর্যন্ত ওলামাই রাম যে আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলোই আমরা যদি সঠিকভাবে অনুধাবন করি জীবনে কাজে লাগাই এটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট ওয়াজ বেশি শোনা মূল বিষয় না মূল বিষয় হল যতটুকু শুনেছি অল্প শুনি এই অল্পটাই আমরা আমল করার চেষ্টা করি एट वज सार्थकता सारा राम दीर्घ समय आलहमदुल्लाम आलोचना कर शेष पर्या कर्ता बस दीर्घायित ना कर महापील शेष कर चेयर दुनिया, दुनिया जीवने गुरुत्न्ना कथा बार्ता বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে আমরা কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব প্রথম বিষয় হল দ্বিতীয় বিষয় সহিদা কি জিনিস তারপরের বিষয় এই সহি আকৃদার গুরুত্ব সহি আকিদা কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে क्षेत्रपत कर चेस्टा कर प्रथम की जिन आकेदा टाकदातन थे उद्दातन मानी घीरा दे আল একটা আমরা কুল যে সূরা এই সূরাটার মধ্যে এই শব্দটা আছে وامين سرر قاستن اذا وقب ومن سرن نفافات فيل عقد ومن سرن نفافات فيل عقد যারা पुতকার দে নপাসাত जदुर गिर मध्य पुतकार दे एप फिर गिरूहर मानी ओक मानी गिर देना मानी गीरा लागू गीरा मानी दूदिक दूटा जिन एक शक्त आटकई गेथे शक्त भाव ले गर्थ हम प्रतजे विच्छिन्न करा जाए सम्पर्क गए ये गभर सम्पर्क के बला আমরা যখন বিয়ের অনুষ্ঠান হয় আমাদের দেশে তখন বলা হয় যে আকদের অনুষ্ঠান যে অমুকের বিয়ের বিয়ের মধ্যে বাবা বলেন যে আমি আমার মেয়েকে এত লক্ষ টাকা এত হাজার টাকা মোহরের বিনিময়ে অমুকের ছেলে অমুকের নিকট আক দেশের প্রস্তাব করলাম আক দে मानी विवाह लागान अपने अपरिचित मध्य गांधी आक्सरियत है आग दे बैवाहिक गिर लागान घीरा लागानो खुबे गुरुत्वपूर्ण एक जिन घिर कारण मानुषर सार्विक जीवन आगा सब गुरुत्वपूर्ण जे घीरात गुरुत्वपूर्ण जो यार कारण एक मानुष जानमती है एक जन मानुष जहां नामी है इस्लामी शरियते আল্লাহর দিনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হল আকেইদা এটা হল শাব্দিকভাবে আকেইদা মানে আকেদার অর্থ পারিবেশিকভাবে আকেই হলো এটা এমন দুটি বন্ধন এমন দুটি গিরা যেগুলোকে কোনো অবস্থায় ছিন্ন করার মতো কোনো শক্তি নেই যেটাকে আল্লাহ রব আলমিন কোরআনে কারি সূর্যার দুশো তো ছাপ্পান্ন নম্বর আয়াত পা আলীম। আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যে মানুষগুলো তগুত কে অস্বীকার করবে আল্লাহ রব আলমিনের উপরে যথাযথ ভাবে ইমান আনবে যে ব্যক্তি তগুতকে অস্বীকার করবে তগুতের প্রতি কুফরি করবে আল্লাহ রে অর্থাৎ যে ব্যক্তি এই সাক্ষ্যটা দিবে যে ব্যক্তি ঘোষণা দিচ্ছে ইলাহা। से व्यक्ति घोषणा दी इलाई महबोध न छास्त महब महबाल महबूत के अस्वीकार कर लो एक हक महबोध सत्यारे महबोध के मेने निल सत्यारे हक महबोध हईल एक महान रब आलमीन আল্লাহ রবীন্দিন বলেন যে ব্যক্তি এই মতে এই চিন্তায় এই বিশ্বাসে বিশ্বাসী হলো এই মানুষটা এমন একটা শক্তিশালী দৃঢ় কঠিন একটা বন্ধন এমন একটা রসি সেই দল এমন একটা বন্ধনে সে আবদ্ধ হলো দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও এই গিরাটাকে এই বন্ধনটাকে ছিন্ন করতে পারে না এটা ছিটতে পারে না এই দিকে যদি এক কোটি মানুষ এই দিকে দুই কোটি মানুষ তিন চার কোটি পাঁচ কোটি মানুষ টানলেও এটা ফিরে না दुनिया मानस इच्छा कर लेते आल्ला जमीने अनेक नबी रसुलबी एक जन रसुल छिटते आल्लाक करते आल्ला আবদ্ধ হইল সে এমন একটা শক্তিশালী আকিদা শক্ত করে ধরল লালফেসাম যেটা কোনদিন ছিঁড়ে না যেটাকে ছিন্ন করা যায় না যেটাকে বিচ্ছিন্ন করা যায় না আকিদা এক গিরা এমন এক বন্ধন এমন এক শক্তি যেটা সাথেও লাগে আল্লাহর আর যদি এই গিরাটা আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে না লেগে শৈতানের সাথে লেগে যায় যদি কোনো মানুষের সাথে শৈতানের সাথে গিরাটা লাগে তখন হয়ে যায় এটা আর যদি গিরাটা সঠিকভাবে লাগে আল্লাহ যায়। তখন এটার নাম সহিয়া কীদা অনেকে সহিয়া কীটা বুঝে না বাংলাদেশে সহিয়া কেদা আবার কি জিনিস সহি আকৃদা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার নাম সহিদা এই এজন্য গত শতাব্দীর বিশ্বের শ্রেষ্ঠ আলম العلماء الفقيه المحدث المفتي الشيخ الشيخ بن باز رحمه الله তিনি বলেন আল আকীদা আস-সহীহা হিয়া اصلু দ্বীন الاسلام ওয়া আসাসুল মিল্লা সহীহ أصل হলো হিয়া اصلু দ্বীন الاسلام ইসলামের দ্বীনের মূল আসল হলো সহীহ मूल बीदाशाली गाउंडेशन टाइम समाजे माधे माधे कि देख ले खुब अफसोस लगे आल्ला जमीन दिन कायम पागल जमीन के आगे कर गद तुलबेशन गद तोल महा এই বাংলার জমিনকে যদি আল্লাহ রসুলা মনে করায় যে দাওয়াত যে সমাজ তৈরি করেছেন তার মূল বৃত্তি ছিল সহিদা আকিদার দাওয়াত কারণ পৃথিবীর সমস্ত মানুষ মানুষকে পরিচালনা করে তার আঁকা যে যেখানে চলে দেখবেন যে মানুষ একটা না সারা পৃথিবী চলতেছেহীন আপনি একটা পাও ফেলতে পারবেন না সামনের দিকে যে মানুষের আকেই দা দিকে সে দিকে দাবিতে হয় আজকে আপনারা এখানেও আজ মাহফিলে আসছেন এটা আকেইদার কারণে আসছেন আমি এখানে আসছি নিয়ে আসছে কিন্তু অনেক মানুষ আশেপাশে তার বিশ্বাস তাকে এই পর্যন্ত আসার মতো শক্তি সামর্থ্য যোগাইতে পারে নাই আবার যারা এসেছেন তাদেরকেও আকেইদারের টানে আকা এখানে নিয়ে আসছে श्वास करते खाइले शर उपकार मध्य को क्षतिकारक जिन जे जिन खाले मृत्यु होते ये जिन नाई এই আতে যখন আপনার ভিতরে মজবুত হবে তখনই এই খাবারটা আপনি মুখের মধ্যে দিবেন কিন্তু কোন লোক যদি অল্প একটু বিষ এনে একবার খাই দেখেন যে কোনো জিনিস জীবনে একবার না খাইলে বুঝবেন কেমন এটা ভালো না খারাপ আপনি যদি একবার না খান বুঝবেন কেমন এটা ভালো না খারাপ এটা সাত কেমন কেমন একবার তো করে দেখতে হয় এই ফতোয়া বাংলাদেশে আছে হারাম জিনিস একবার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না অল্প একটু খাই দেখেন আমি খাবো কেন খাবো না ওই আকেইদার কারণে খাবো না কারণ আমার ভিতরে আকেইদা ঢুকে আছে এই বিষটা খাইলে আমি সাথে সাথে মারা যাবো দুনিয়াতে আর ফিরে আসব না মানুষের কাছে এটার প্রতিক্রিয়া ব্যক্ত করার মতো সময় আমি পাব না ওই কারণে এটা আমি মুখেও নেই না। আবার দেখেন সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান বিষপান মানুষ বলেও মুখে করে না মুখে নে না কিন্তু ধূমফান মানুষ প্রতিনিয়ত করতে আছে কারণ কি कारण मानस बुझे नहीं दुमपान करना दुमपान कर दूमपान तो क्षति कह की क्षति दुमपान कर लेकर हार्ट एटैक स्ट्रोक जक्षा होता है अनेक किस कह दूमपान करना हेर हार्ट एटैक है क्या দুমপানো যে বলুক দুমপান আসলে আমার মৃত্যুর কারণ না এটা তার ভিতরে বদ্ধমূল হয়ে আছে এই জন্য সেই সিগারেট খায় ধুমপান করে অর্থাৎ জমিনের যত মানুষ দেখবেন হোক গাইরে মুমিন হোক ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক প্রত্যেকটা আকেই দা তাকে যেটা নিষেধ করে সেটা থেকে সে দূরে থাকে আঁকিদায় এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মানুষটা চুরি করে ওই মানুষটাও তার আকেই টানে চুরি করে যে মানুষটা চুরি করতে গেছে রাত্রের গভীরে ঘরের মধ্যে শীত কাটতেছে সেও কিন্তু তার একটা নিয়ে বিশ্বাস নিয়ে কাটতেছে কারণ তার টাকার দরকার অর্থ দরকার জন্য সে বিশ্বাস করে নিছে এটাছাড়া আমার সামনে বিকল্প উপায় নাই। এটা করি আমার টাকা ইনকাম করতে হবে যিনি অফিসের বসে বসে গোষ্ঠ খাইতেছেন তিনিও কিন্তু আকিদার টানে গোষ্ঠ খাইতেছেন বিশ্বাস করতেছেন আমার বাড়ি লাগবে ঘুষ খাইতেছে যিনি সুদ খাইতেছেন তিনি আকেইার টানে সুদ খাইতেছেন যিনি মত করতেছেন তিনি তার আকেই দ মতপান করতেছেন আজকে দেখেন কত রকমের আইন করে কত রকমের ব্যবস্থাপনা করে বিরুদ্ধে আমরা অভিযান চালাইতেছি মাদক মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাইতেছি কোটি কোটি টাকা খরচ করে তাও ভাবতেছি ভাইতেছি না ওই আগে আল্লাহ আলাই তৈরি করেছিলেন যেই সমাজে আল্লাহার একানব্বই নম্বর আয়াতারিমানাজিল করলেন আল্লাহ রয়াতে কারিমা নাজিল করে মতন হারাম করে দিলেন বলে দিলেন এটা রিজি এটা হারাম এটা নাপাক দুনিয়াতেও সফল হবে আখারাতেও সফল হবে আয়াতে কার নাজিল হইতে দেরি অনেক সাহাবি এরকম সামনে বিশাল বিশাল মদের পাত্র নিয়ে বসছেন মদের বতল নিয়ে বসছেন মদের আসরে বসছেন কেউ মুখের মধ্যে ডেলেও দিছেন খাওয়ার মধ্যে ব্যস্ত আছেন এমন সময় একজন সাহাবি দৌড়ায় এসে বলছে मदर बोतल सब बेंगे छोर मार कर फिलसे जार मुखे भेतरे दी मुखेर भाट डुक बमी सब बाहर कीसर कारण है कारण সত্যিদা যদি সহি তার জীবনের সবকিছু সহি তার জীবনের সব কিছু হবে বাতিল সব কিছু হবে ভুল আসলে গাছের শিকড়ে পানি না দিয়ে আগায় পানি দিই চিকিৎসা করতে হবে ইমানের চিকিৎসা হলো আঁকার চিকিৎসা আমলের না আমরা মনে করতেছি সমস্যা সমস্যা তার আঁকিদা শিকড়ের মধ্যে গোড়ার মধ্যে এই জন্য বন্ধ করতে হলে জুয়া বন্ধ করতে হলে জেনা বেবিচার বন্ধ করতে হলে जंगीबादी मानुषर मध्य सहीदा तैरदा जो विशुद्ध कर देखोमेटिक बंद हो जा কারণ আমরা এখন রিমান্ডে নিয়ে অপরাধ স্বীকার করাইতে পারি না আর আল্লাহ রসুল সময় দেখে নাই সাল্লাম আমি জানা করছি আমার শাস্তি দেন আল্লাহ আমি জানা করছি আমাকে শাস্তি দেন নিজের অপরাধ করে নিজে এসে শাস্তি চায় নিজে এসে শিকার করে কোনো সাক্ষী লাগে না কিচ্ছু লাগে না কিসের কারণে বিশুদ্ধ হয় এই আকেইদার কারণে মানুষ দুনিয়ার সবকিছু ছাড়তে রাজি তবুও সে যে আল্লাহর সাথে তার সম্পর্ক হয়েছে সে আল্লাহকে সে ছাড়ে না এত অত্যাচার এত নির্যাতন মরুভূমির বালর মধ্যে সবাই রেখে মাথার উপরে পাথর দিয়ে দেওয়া হয়েছে বুকের উপরে পাথর দিয়ে দেওয়া হয়েছে উত্তপ্ত বালোর মধ্যে সবাই রাখা হয়েছে তারপরে আল্লাহ নির্যাতনের আল্লাহকে বলে না এটা কিসের কারণে আকৃদার কারণে তার ভিতরে এমন আকিদা তৈরি হয়েছে এমন সহিদা ঢুকছে যে আকৃদার কারণে সে আল্লাহকে ছাড়তে পারে না দুনিয়া সব নির্যাতন পক্ষতার अल्लाहारे बचंड शीत शीत बहज दल्लाज करस्त आक बंदा शीत नहीं, नहीं। स्वाभाविक अवस्था चला ता दु जन के कौन जिन ए रकम परिवर्तन कर लो कौन जिसके प्रचंड शीत रजनी आराम घुमके हराम यम बरफ ঠান্ডা পানি সৃষ্টিকারী এটার মূল চালিকা সত্যি হলো আকিদা আকিদার কারণে একজনের অবস্থা ওই জায়গায় আরেকজনের অবস্থা ওই জায়গায় একজন নামাজ পড়ে না কয় আমার ইমান ঠিক আছে বলে আমাদের দেশে ঠিক থাকতো না তত বিশুদ্ধ তার নামাজ খুশু খুজু হবে তত বেশি তার নামাজের হেফাজত হবে তত বেশি আমাদের দেশে অনেকে আপনার দলিল আদিল্লা প্রমাণ দিয়ে কেউ আমরা চেষ্টা করি যে হাতটা বানতে হবে প্রতিহত করার চেষ্টা করি যে এরটা ঠিক না বুকের উপরের হাত এগুলো ঠিক না এটা প্রমাণ করার জন্য বাংলাদেশে হাজার হাজার আলেম ব্যস্ত আছে আবার অনেকে ব্যস্ত আছে যে নাবির নিচে ঠিক না এটা প্রমাণ করার জন্য কিন্তু দেখেন করতেছে। কিন্তু দেখা যায় আমাদের এখানে একটু দেখা যায় দীক্ষিত হইলে দেখা যায় আমরা মারামারি শুরু হয়ে গেছে মসজিদ থেকে বের করে দিচ্ছে একটু আমিন জোরে বলছে মসজিদ থেকে বের করে দিচ্ছে হাটটা এখানে বেঞ্চে মসজিদ থেকে বের করে দিছে গালি গালাজ করে এই মসজিদে নামাজ পড়িও না তাই এগুলো কেন হয় ওখানে মারামারি হলো না সংঘর্ষ হলো না কিচ্ছু হলো না না, মনে যারা না। এখানে হইলো কেন সমস্যা এই আমলের না সমস্যা ইমানের আকে দার যদি ঠিক হয়ে যেত আকেইদা যদি বিশুদ্ধ হয়ে যেত সে আকেইদার তানে কোন আমলটা বিশুদ্ধ হয়ে নিজেই খুঁজতে বাইরে তো যদি গন্ডগোল থাকে তারে আপনি সহিদ শরবত করে খাওয়াই দিল হ্যাঁ এটা গ্রহণ করবে না কেন তার আকিদে গন্ডগোল আছে আপনি আকিদে ঠিক আছে কিনা এটা বোঝার কয়েকটা পাঁচ ওয়ার্ড আছে কয়েকটা কি ওয়ার্ড আছে এগুলো শুনলেটা কি যখন দেখবেন কোনো একজন মানুষ নিয়ে যে এর ভিতরে এখন আকেইদা সহি আকাইদা যদি সহি হইতো সে এগুলা নিয়ে বাড়াবাড়ি না করে সে এগুলাকে সহি কোনটা এটা খোঁজার জন্য সে ব্যস্ত হয়ে যেত এজন্য আমার সম্মানিত বায়ু বোনেরা সহিদা এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে আমার আপনার জাহ্নাত না হওয়ার কারণে জাহান্নাত এই জন্য একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বিশ্বাসটাকে তার আকৈদাটাকে সহি করা কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষের চেহারার দিকে সম্পদের দিকে তাকান না তাকান কোন দিকে তোমাদের চেহারার দিকে তোমাদের দন সম্পদের হল আকিদাতিক দিকে তোমাদের আকিদার দিকে তোমাদের বিশ্বাসের দিকে আল্লাহ রব আলমিন তাকান আল্লাহটা তোমাদের আলম তাকান তাহলে কেন এগুলোর দিকে তাকান কারণ অন্তরের বিশ্বাস যার যেটা তার পুরা জিন্দিগি সমস্ত কর্মকাণ্ড ওই বিশ্বাসের আলোকে পরিচালিত হয় মানে একজন মানুষের জিন্দিগি যা করে সব এই জায়গা থেকে হেডকোয়ার্টার অফিস হলো এখানে কালবের মধ্যে কালবের ভিতরে যেটা লালন করে যেটা বিশ্বাস করে ওই অনুযায়ী তার পরিচালিত হয়। কিছু মানুষ গতকাল পঁচিশে মার্চ গেছে গেছে না পঁচিশে মার্চের দিন কি দিন পঁচিশে ডিসেম্বর গেছে পঁচিশে ডিসেম্বর কি দিন খ্রিস্টানদের খ্রিস্টানদের দিন। ডিসেম্বর আচ্ছা তারা বানায় নিছে তারা বানায় তারা তাদের নবীর জন্মদিন পালন করতেছে বড়দিন পালন করতেছে সেটা তো মুসলমানের কিছু না কিন্তু দেখা গেল খ্রিস্টানের চাইতে মুসলমানেরা আরও অতি উৎসাহী হয়ে এই বড়দিন পালন করতেছে করতেছে না এই যে বড় দিনটা পালন করতেছে এটার কারণ হলো তার ভিতরে নাই। দা বিশুদ্ধ হয় নাই কোনটা বিজাতীয় কালচার কোনটা ইসলামী কালচার কোনটা করা যাবে কোনটা করা যাবে না এই বিষয়গুলো নিয়ে তার ভিতরে কোনো আঁকিদা নাই বিশ্বাস নাই ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর রাত্রে দেখা যায় মুসলমানের ছেলে যুবক মহাব্যস্ত হয়ে গেছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতেছে সংস্কৃতিটা নিয়ে মুসলিম যুবকের তো উৎসাহী কেন অর্থাৎ বিশুদ্ধি আসা নাই এই জন্য আমার ভাইয়েরা এবং বড়েরা আকেইদা যদি বিশুদ্ধ হয় বিশুদ্ধ আকেইদার বিনিময়ে আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাত দান করেন যদি বিশুদ্ধ না হয় ওই বাতিল কারণে কিভাবে তাদের জীবনের মোট পরিবর্তন হয়ে গেছে আল্লাহ একবার আবু বকরি আল্লাহ তিনি যখন কোরআনে কারিম তালা করতেন এলাকার সকল যুবকেরা বাহিরে এসে তালাওয়াজ শুনতে থাকত আবু বকর রানো তার পাশে একটা মসজিদ বানাইলেন ছোট করে ওই ভিতরে গিয়ে আবু বকর রদিয়াল কোরআন একাডেমি তালাওয়াত করতেন আর চতুর্দিকে মুশরিক যুবকেরা মক্কার যুবকেরা এসে দাঁড়ায় দাঁড়ায় তার তালাওয়াজ শুনতেন मक्कर मुरब्बीरा मन करलोले तुम्हें घर बाहिरे तुम्हें मस्जिद बनिए मस्जिदा अबू बकर रतियाल्लाता तो्भवना দুই একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে চুপে চুপে তেলাবাদ করলেন এরপরে তিনি দেখলেন এটা আমার পক্ষে সম্ভব না আল্লাহর যে আল্লাহ আমি এই গোপনে আমি আমি পড়তে পারি না। চাই আল্লাহর এই কোরআন সারা দুনিয়াতে প্রচার প্রসার হয়ে যাক সারা দুনিয়ার মানুষ পেয়ে যাক তিনি আবারও মসজিদের মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাবাদ শুরু করলেন এলাকার লোকজন এসে বললেন আবু বকর এইভাবে যদি করো তুমি আমাদের এই এলাকায় থাকতে পারবা এলাকা ছেড়ে চলে যাই আবু বকরানো গাড়টি বানতেছেন ব্যাগ গুছাইতেছেন ঘরের থেকে সব নিয়ে হিজরত করে মক্কা মোকার চলে যাবেন এলাকার মুরব্বীরা এসে বলল আবু বকরের মতো মানুষকে যদি এই সমাজ থেকে বের করে দেওয়া হয় মুরব্বীরা বললো খবরদার আবু বকরকে বাহিরতে দেওয়া যাবে না আবু বকর কে রাখতে হবে তাহলে আবু বকর যদি আল্লাহ এমন এক শক্তি পেয়েছেন যে কারণে তিনি নিজের বাড়িঘর ছেড়ে দিতে পারেন তাতে অসংখ্য সাহাবাই কেরাম শত শত সাহাবাই কাম মক্কা মকার নিজেদের বাড়ি সম্পদ সব রেখে মদিনামনা বড়শ্রেফ নগরীতে হিজরত করেছেন करे करे माया करें आत्मयन सेलर माय करें नाई माँ बाबार माय करें नाई भाई बोण माय करें नाई ना कर सब से चले ग टने সহি আকে টানে বিশুদ্ধ আকেই বিশুদ্ধ একজন সাহাবি তার নাম ছিল আল উথাইরিম এই উথাইরিমের ঘটনা হাদিসের মধ্যে আসছে যে উসাইরিম ইসলাম গ্রহণ করছে ইউসাই তুমি কি কারণে জেহাদের ময়দানে এসেছিলে তুমি কি আরক বতন ফেলে ইসলাম তুমি কি ইসলামের প্রতি আগ্রহী হয়ে আসছো নাকি তোমার কাউম এর উদ্বুদ্ধ হয়ে আসছো কি কারণে আসছো বলে যে আমি ইসলামের প্রতি আগ্রহী হয়ে আমি ইসলামের জন্য এইসাইরিম তো জাননাতে চলে গেছে সোহান আল্লাহ আবু হরারি আল্লাহন বলেন এই উসাইরিম এক নামাজও পড়ে নাই শিয়াম পালন করে নাই শুধু ইম্যান এনেছে ইম্যানের বদলতে বিশুদ্ধ বদলতে এই লোককে আল্লাহর জান্নাত ইল্লাল্লাহ সোহানা ইন্না যে ব্যক্তির সর্বশেষ কালামি লাল নিয়ে মরতে পারলে মারা গেলে এই লোক জাননাতে চলে যাবে সোহান এরকম হাদিস অসংখ্য ঘটনা আছে যে এরকম আকেইদা বিশুদ্ধির কারণে আমল তেমন ছিল না আমল তেমন হয় নাই কিন্তু আল্লাহ তাকে জান্ন দিয়ে দিচ্ছেন সোহানা বিশুদ্ধ হওয়া তাহলে বোঝা যায় আকেইদার মধ্যে ভুল থাকে বাতিল থাকে ওই বাতিল আকেইদা থেকে পরিশুদ্ধ হওয়ার নাম সহি আকিদা বাতিল আকিদা কি আকেইদার মধ্যে যদি কুফর থাকে আকেইদার মধ্যে যদি সেরেক থাকে আকেইদার মধ্যে যদি নেফাক থাকে যদি বেদাত থাকে এগুলা হলো বাতিল এই এজন্য নিজের আকেইদাকে নিজের বিশ্বাসটাকে কুপর মুক্ত করা সেরেক মুক্ত করা নেফাক মুক্ত করা বেদাত মুক্ত করা এটার নাম হল সহি আকে ایک نمبر کی مکتہ کتہ ہوئے عقیدہ کے کفر مکتہ کتہ ہوئے عقیدر مددز ہو دی کفر تھا کے تاہیلے اوئی عقیدہ دیئے اوئی ایمن دیئے زندت پاوضہ بنا سورہ المائدار پاس نمبر آئیت اللہ پاک اس پرشت کرے بل سم ومن یکبر بال ایمان ইমানে যদি কোনো ব্যক্তি কুফরি করে ফাকাদ হাবিতা আমল তার সমস্ত আমল বরবাদ হয়ে যায় সব আমল নষ্ট হয়ে যায় কি বলতে হবে সমস্ত আমল তার বরবাদ যদি একটা কুফরি করে দেখবেন অসংখ্য মানুষ আমাদের অসংখ্য ভাই বোন অসংখ্য কুপরিতে লিপ্ত আছে কিন্তু আবার কয় আমাদের ম্যানো ঠিক আছে অর্থাৎ সহিদা বুঝে নাই আকেইদাই বুঝে নাই যার বিশুদ্ধ হবে আকেইদা যার সহি তার তার বিশ্বাসের মধ্যে কোন কুপরি থাকা যাবে না কুফর মুক্ত আকেইদা কোন ধরনের কুপুরি থাকবে না একটা কুপুরি থাকলে ওই আকেইদা সহি আঁকিদা হইতে পারে না ওটা বাতিল আঁকিদা এখনো সে সহি আসতে পারে নাই যেই লোকটা বিশ্বাস করে নামাজ না পড়িও জান এখন ইমান আসে নাই যে জান্নাতে যেতে হইলে সলাৎ লাগে ইসলামের মধ্যে থাকতে হলে ইমানের মধ্যে থাকতে হইলে সলাৎ লাগে কারণ ইমান আর সলা একটার সাথে একটা অঙ্গাঙ্গি জড়িত छलाद विहीन इमान है इमान विहीन सलादाई एक सम्पृक्तुदा सही असंख्य कुछ क्ष ग सलाम कुछ करके जदू करा कि आल्ला তার ইমান থাকে না তার ব্যক্তি যদি জিনিসকে ঠাট্টা করে এটা কুফরি এই জাতীয় যত কুফোরি আছে কুফরি করলে ইমান আকেইদা বিশুদ্ধ থাকে না সহি আকেইদা হইতে হলে ইমানটাকে কুপোর মুক্ত করতে হবে ইসলাম ছাড়া পৃথিবীতে যত মতবাদ আছে সবগুলা মনোনীত একমাত্র দিন হইলো ইসলাম ইসলাম ছাড়া আর কোন দিন আল্লাহর কাছে মনোনীত নয় যতগুলা দিন আছে ইসলাম ছাড়া বাকি সবগুলো কুফরি দিন আল্লাহাক সৌরা সম্বোধনটা করছেন আমার দিন আমার জন্য অর্থাৎ জমিনে একটা মাত্র আছে একটা দিন সঠিক দিন আছে সেই দিনটা হলো আমি মোহাম্মদ রসুলামের দিন এর বাহিরে যত দিন আছে যত মতবাদ আছে যত ধর্ম আছে সবগুলাই হলো কুপুরি দিনবাদে বিশ্বাসী তো যারা কুপুরী মতবাদে বিশ্বাসী তার আকিদা সহি হয় কেমনে তার আকেই বিশুদ্ধ নাই তার আকেই দা গন্ডগোল সহিদা হইতে হইলে আকেই বিশ্বাসকে কুপুরি মুক্ত করতে হবে আল্লা ঢুকে যায় কুপুরি আঁকিদা না সহিফরি আঁকা তাহলে বুঝতে হবে এই লোকের আঁকা বিশুদ্ধ নেই এই লোকের আঁকা এখনো কুফর রয়ে গেছে কোন লোক যদি মনে করে আহমাদ আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু একটা মিমের পর্দা মিমের পর্দা উঠে গেলে এই কুফরি আকাই থেকে আকেইদা কে থেকে বিশুদ্ধ করার নাম সহিদা আকেইদা কে সেরেক মুক্ত করার নাম সহিদা আকেইদাকে সেরেক মুক্ত করতে হবে কারণ শিরিক যদি থাকে আল্লাহাকাল আল্লাপাকল কোন ব্যক্তি যদি আল্লাহ রব আলমিনের সাথে সেরেক করে আল্লাহ রবাহ আলমিন তার জন্য আল্লাহর জান্নাত কে হারাম করে দেন না আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায় তাহলে ইমান এটা হলো সহি মানে উনি আমাদের সহিদার বাই আকে দেয় কুফর তাও সহিদা আঁকাৎ তাও সহিদা আকেইদার ব্যাপারে চুপ করি থাকে আকিদার কোনো কথাও বলে না তাও কয় সহিদা যার আকিদা বিশুদ্ধ হবে তিনি ওই বিশুদ্ধা আমরা গোপনে থাকি প্রকাশ না করি আরো মানুষের সই আঁকিটা বানাই এখন আপনার ভিতরে আপনার নিজের নাই। সহি অন্য মানুষের সহ আঁকিদা বানাবেন অর্থাৎ এটা লুকিয়ে রাখার জিনিসও না যতগুলো সমাজে সিরিক আছে প্রত্যেকটা সিরিকের বিরুদ্ধে তার অবস্থান হতে হবে সিরিকের সাথে কোনো আপোষ নাই সিরিকের সাথে সমঝোতা নাই সে সাথে মহব্বত নাই সেরেকের সাথে ওয়ালা নাই सब समय बाराकिन एक गरे घरे सर रास्ता रास्ते सरक मोड़े मोड़े सरक शत शत सरक अगणित सरक ग বেদাত বেদাত থেকে নিজের মুক্তা এইরকম আকেইদা পোষণ করার নাম বেদাতি আকে সাল্লাহ ইসলামের মৃত্যুর প্রায় ছয়শ সাতশো বছর পরে এসে অনেক নতুন নতুন আকেইদার আবিষ্কার হয়েছে যেমন নবী সালাম নুরে তৈরি নবী সালাম সব জায়গায় এই যে রাসুল সালাম তৈরি হয়েছে এগুলো নবী সালামের যুগে ছিল না সাহাবা ইকলামের যুগে আকাইদা ছিল না আহ সুন্নার সুন্ন জামাতদা ছিল না তারা এগুলোর নামও শোনা নেয় করে দিন এই জন্য ছয়শ বছর পর্যন্ত যত আকিত লেখা হয়েছে কোন কিতাবে বিষয় আলোচনায় নেই এই আলোচনায় শুরু হয়েছে সাতশো বছর পরে অর্থাৎ যত আকে এগুলার নাম বেদাহাতি আকৃদা এজন্য একজন মুসলিম তার আকৃদাকে বেদাহাতি আকিদা থেকেও মুক্ত রাখতে হবে নেফাক থেকে মুক্ত রাখতে হবে তার আকেইদাকে এরকম আকৃদার ভিতরে বিশ্বাসের ভিতরে কোনো নেপাক রাখাও যাবে না এমন সামনে আসলে কয় সবাই সামনে সুন্দর সুন্দর কথা কয় আবার ভিতরে ভিতরে বলে যায় রে মৃত্যুর পরে কিছু হবে কিনা ঠিক নেই আখেরাত আছে কিনা ঠিক নেই ভিতরে ভিতরে এরকম বিশ্বাস করে কিন্তু সামনে আসলে মানুষকে খুশি করার জন্য কিছু ইসলামের কথা কয় দিনের কথা কয়। তাহলে তার ফাঁকি আছে তার বাহ্যিক কথা তার বাহ্যিক আচরণ ভিতরের বিশ্বাস একরকম না তাহলে আমরা কি সহিদা বুঝতে পারছি এই সহি আকিদা হলো নিজের আকাইদাকে কুফর মুক্ত রাখা মুক্ত রাখা নেফাক মুক্ত রাখা বেদাত মুক্ত রাখা এই এগুলা থেকে মুক্ত রেখে নিজের যদি বিশুদ্ধ রাখতে পারি এই নাম না হলে আল্লাহ রব আল জান্নাত দিবেন না একজন মানুষ জান্নাতি হতে হলে জান্নাত চাইলে তার আকেইদা বিশুদ্ধ করতে হবে আর এই বিশুদ্ধকরণের দাওয়াত দিতে হবে মানুষকে মানুষকে বিশ্বাসের বিশুদ্ধটা যদি দেখবেন নবী সালাম প্রথম ইম্যানের কথা বলছেন ইমানের সাথে সম্পৃক্ত করে আমলের কথা বলছেন মানকান যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান আনে আখেরাতের উপরে ইমান আনে সেই তার মেহমানের মেহমানদারি করে মেহমানের মেহমানদারি করা এটা হলো কিন্তু আল্লাহর কসম ঐ লোক ইমানদার নয় ওই লোক ইমানদার নয় ঐ লোক ইমানদার নয় অত্যাচার কে জুলুম না করা এটা হইল আমল কিন্তু নবিসাম বলতেছেন আল্লাহর কসম এই লুকি ইমানদার না এই লুকি ইমানদার না অর্থাৎ ইমান সাথে আমলের একটা গভীর সম্পর্ক আছে এই জন্য আমলটা ইমান থেকে বিচ্ছিন্ন কোন জিনিস না এই জন্য আমল বিশুদ্ধ করতে হলে আগে বিশুদ্ধকরণ জরুরি বিশ্বাসের বিশুদ্ধকরণ জরুরি বিশ্বাসটা যদি পরিচ্ছন্ন হয় বিশুদ্ধ হয় আকৃদাটা যদি সহি হয় তাহলে আমার সমস্ত আমল বিশুদ্ধ হয়ে সমস্ত কর্মকাণ্ড বিশুদ্ধ হয়ে যাবে কথা বিশুদ্ধ হয়ে যাবে আমার কাজ বিশুদ্ধ হয়ে যাবে আমার বিশুদ্ধ হয়ে যাবে ঠিক নেই কারো থেকে টাকা পয়সা নিলে আড্ডাওয়ার খবর নেই ওয়াদা ঠিক রাখে না মহামালা ঠিক নেই এই লোকের ওই লেনদেনের সমস্যা না সমস্যা তার ইম্যানের ইম্যানের ভিতরে সমস্যা দেখা দিছে। ঠিক আখলাখের সমস্যা চারিত্রিক সমস্যা তার মূল সমস্যা না তার জীবনের সর্বক্ষেত্রে আকিদার প্রভাব বিশ্বাসের প্রভাব পড়ে একজন আমাকে ধরেন একটা গালি দিল আমি কিছু বললাম না তখন মানুষকে লোকটা খুব সহজ সরল দেখে কিছু বলে নাই কিন্তু আসলে আমি কি ওই লোকটাকে উল্টে কিছু বলতে জানি আমি অনেক কিছুই বলতে পারি কিন্তু আমি বললাম না এই না বলার অর্থ হলো আমার আমাকে বাধা দিতে আমার বিশ্বাস আমার ইমান আমাকে বাধা দিচ্ছে এজন্য আমি বলতেছি না কিন্তু ইচ্ছা করলে আমি বলতে পারি অনেক কিছুই বলতে পারি গালি গালাস খালে আপনারা জানেন আমরা জানি না আলম আলমারা গালি গালাজ জানা গালি গালাজ করে সব ভাইয়েরা তাদেরও আকিদার সমস্যা আকৃদার সমস্যার কারণেই তারা অন্য ভাইকে অন্য আলেমকে বা অন্যদের কে গালি করে খবরদার যারা আল্লাহ ছাড়া অন্য অন্য মাহবুদ করে মাহবুদ্ধ ডাকে খবরদার ও সকল বাতিল মাহবুদকে গালি গালাস করিও না কারণ ওদেরকে যদি গালি করো তারা ও জ্ঞান না থাকার কারণে মূর্খতার কারণে জাহালতার কারণে তারা তোমার আল্লাহকে গালি দিবে আপনি যদি একজন মুশ্রিকের অসলিমের দেবতারে গালি দেন সে আপনার গালি দিবে না। তাহলে এই আল্লাহকে গালিটা শুনে নেন আপনি শুনেছেন আপনি আরেকজনের মাকে ধরে বাবাকে ধরে গালি দিছেন সে উল্টে আপনাকে গালি দিছে আপনার মা বাবাকে গালিটা আপনি নিজেই শুনেছেন আপনি যদি তারে গালিটা না দিতেন সে দিত না তালে আমার আল্লাহকে আমি গালি শুনাইলাম তাহলে যেখানে একজন মুশ্রিকের দেবতাকে গালি গালাজ করতে নিষেধ করা হয়েছে সেখানে আমার সাথে অন্য একজন মুসলিমের থাকতে পারে। নিয়ে ফেকি বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে কিন্তু তাই বলে কি আমি তাকে গালি গালাজ করবো খারাপ বলবো যদি বলি বুঝতে হবে আমার আকেদার গন্ডগোল আছে এই একটা জিনিস লক্ষ্য করবেন আলহামদুলিল্লাহ সারা দুনিয়া ব্যাপে লক্ষ্য করে দেখবেন যারা অনুসরণ করেন তারা দেখবেন বেদাত লালন করেন তারা দেখবেন যে প্রতিনিয়ত খালে একজন আরেকজন কাফের বলেন গালি করেন বিভিন্ন রকমের মন্তব্য করেন এটাই চালাইতে থাকেন তারপরে দেখবেন मस्जिदे निानब्बे भाग मुसल्लि बुके हाथ दिए नाम नाबिन कस्जिदे बांगल्ध আমলের আচরণ না এটা আকিদার আচরণ এখানে আকিদার সমস্যা আছে বুঝতে হবে এখানে আকৃদার সমস্যা আছে ওই আকৃদার প্রভাবটা আমলের উপরে আসছে আকেইদের যদি সমস্যা না থাকতো আমলের মধ্যে প্রভাবটা আসতো না এই আমার সম্মানিত বাইবের দীর্ঘ করব না তো মূল কথা হলো আমরা আগে নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে আমরা অনেকে অন্যের এত ব্যস্ত নিজের আকিদার খবর নেই আগে জন্য নিজেকে জাহান্ন করতে হবে বেদাত মুক্ত কিনা এটা চিন্তা গবেষণা করে আমরা প্রত্যেকে এক একজন সহি আকেইদার মমিন হওয়ার চেষ্টা করবো ইনশাল এরপরে আমরা একজন সহি আঁকিদার দায়ী হয়ে যাব। शारा शारा से दावत दीब एवं सारा दुनिया जो मानस आब मानुषा के विशुद्ध अकेदा আমাদের সবাইকে আল্লাহাক বেদাত মুক্তি নসিব করুন আজকের এই ওয়াজ মাহপিল কে আল্লাহ রব আলমিন কবল ও মঞ্জুর করেন অনুমতি দিলে এই মাহপিলের জন্য যে সকল ভাই বোনেরা শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমার আগে আলহামদুলিল্লাহ আপনারা দেখছি যে আমাদের শাহে নজরুল ইসলাম সাহেবের কাছে সবাই সহযোগিতা করেছেন সবসময় সহযোগিতা অব্যাহত রাখবেন আল্লাহ রব আলমিন এই সহযোগিতাগুলোকে কবল ও মঞ্জুর করে নিন আল্লাহ সুবানা এই অঞ্চলের সকল ভাই বোনদেরকে আল্লাহাক কবল ও মঞ্জুর করে নিন আল্লাপাক সকলের আকেই ডাকে মানহাসকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন সুহান কাল্লাহি হামিকা আশাদ সৌফরক